দেশের দক্ষিণ জনপদের সুপরিচিত অডিও অ্যালবাম প্রাণ খুঁজে পাই শোনার জন্য এতে এককভাবে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী নওশাদ মাহফুজ ক্যাসেটি শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস প্রযোজনা সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা